سَوْحِيدُنَا عِزَّةُ الْمُسْلِمِينَ هِيَ قَدْ قَهَرْنَا عَنِيدًا ضَلُّوا فَلَا عُصْبَةٌ تَسْتَبِيحُ الْحَيَاةَ وَتَجْعَلُ مِنْهَا دِمَاءَ أَلْحُونُ وتو... إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا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 শুরুতেই বলে নেই আমরা খারিজিনা আমরা মুরজিয়া না আমরা হচ্ছি আহলুস আহলুসা সালিদাই হচ্ছে আলোকে আমাদের আকিদা গুলো তুলে ধরা হলো এক নম্বর আমরা সাক্ষ্য দিচ্ছি যেহাম্ম ছাড়া ইবাদতের উপযুক্ত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 তিনি প্রথম সৃষ্টিকর্তা তিনি পুনরায় সৃষ্টিকর্তা তিনি রাজাধিরাজ একমাত্র উপাস্য তিনি ইলাহ তিনি আমাদের সত্য মাবুদ তিনি ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নেই পাঁচ নম্বর আল্লাহর রয়েছে অতি সুন্দর গুণবাচক নামসমূহ সমূহ এসকল গুণের তিনি একক অধিকারী কোনরূপ তাহরিফ তা আতিল তা কিফ তামসিল করা ব্যতীত তার সম্মানিত কিতাবের মাঝে ও সিও রাসুলের মুখ নিশ্চিত আল্লাহর সত্তাগত নাম নামসমূহের প্রতি আমরা সেরকমই বিশ্বাস রাখি যেমন বিশ্বাস লালন করেছেন সাহাবায় কারাম সালফেসি আল্লাহ আনহম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 আল্লা আর সে সমাসীন হওয়া এবং তার ধরন সম্পর্কে জানতে চাইলেন তিনি বললেন আল ইস্তাহ উম আলুমা ঝুল ইমান সমাসীন হওয়ার বিষয়টি জানা আছে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 তিনি পরিধি থেকে মুক্ত আমরা বিশ্বাস করি আরো সুকুর এবং বিশ্বাস করি আল্লাহ এগুলো থেকে অমোকাপেক্ষী আল্লাহ তাল্লাহ সকল কিছুকে পরিবেষ্টনকারী সকল কিছুর ঊর্ধ্বে সাত নম্বর আমরা বিশ্বাস করি আল্লাহ তালা আরো সমাসীন তিনি সৃষ্টি সম্পর্কে স্পষ্টভাবে অবগত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 তাদের কর্মসমূহ সম্পর্কে কারিমে বর্ণিত ও হাদিসে বর্ণিত প্রতিটি বিষয়ের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে তাদের মধ্যে কেউ অহিসংক্রান্ত দায়িত্ব প্রাপ্ত কেউ মানুষের রুফ কবজের দায়িত্ব প্রাপ্ত কেউ বৃষ্টির ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কেউ পাহাড়ের ব্যাপারে দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত তারা জিকিরের মজলিস উপস্থিত হন তারা আমল নিয়ে আকাশবাণে যাত্রা করেন তাদের মধ্যকার কোন শ্রেণী মানুষের হেফাজতের দায়িত্বে নিয়োজিত হয়ে মানুষের সাথেই রয়েছেন নয় নম্বর আমরা ইমান এনেছি এবং সর্বশেষ নবী আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল সাল্লি সাল্লামের উপর অবতীর্ণ কিতাব কোরআনের প্রতি ইমান এনেছি এক্ষেত্রে বিশেষ দুটি কথা হল এক কোরআনের পূর্বে অবতীর্ণ থেকে সমূহ হয়েছে অতঃপর এগুলো মানুষের হাতে বিকৃত ও পরিবর্তিত হয়েছে তবে শেষ কিতাব পবিত্র কোরআনের নিশ্চয়ই আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং আমি তার সংরক্ষক দুই নম্বর কোরআনুল পূর্ববর্তী সকল কিতাবকে রহিতকারী এবং তার সত্যায়নকারী ইসলামী শরীয়তার দিক থেকে সকল নবীর আকিদা এক অভিন্ন ইসলামী শরীয়ত হচ্ছে সর্বশেষ শরীয়ত এবং তা পূর্বের সকল শরীয়তকে রহিতকারী পবিত্র কালামে মাজিদে সুরা মায়েদার আটচল্লিশ নম্বর আয়াতের সাদ হয়েছে وَأَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتَابِ وَمُهَيْمِنًا عَلَيْهِ فَاحْكُم بَيْنَهُم بِمَا أَنزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ عَمَّا جَاءَكَ مِنَ الْحَقِّ لِكُلٍّ جَعَلْنَا مِنكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا وَلَوْ شَاءَ اللَّهُ لَجَعَلَكُمْ أُمَّةً وَاحِدَةً وَلَكِن لِّيَبْلُوَكُمْ فِي مَا آتَاكُمْ فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ বিষয়বস্তুর রক্ষণাবেক্ষণকারী অতএব বাপনি তাদের পারস্পরিক ব্যাপার দিতে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদানুযায়ী ফেসালা করুন এবং আপনার কাছে যে সৎ এসেছে তা ছেড়ে তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না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 আর ওইসাদ হয়েছে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে দশ নম্বর আমরা আল্লাহর সকল নবী রাসুলের প্রতি ইমান এনেছি আমরা বিশ্বাস করি কেউ যদি কোন একজন রাসুলের রিসালাত অস্বীকার করে তবে তার ইমান বিশুদ্ধ নয় পবিত্র কালামে মাসিদে দুইশত পঁচাশি আলিহাল তার পালকের পক্ষ হতে যা তার প্রতি অবতীর্ণ হয়েছে তাতে ইমান এনেছেন এবং মুমিন গন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 পর আহলুল বদর তারপর অংশগ্রহণকারী সাহাবি বৃন্দ তারপর অন্য সকল আমরা পরিবারকে ভালোবাসি পরস্পরে আমরা সবাই বন্ধনে আবদ্ধ আমরা তাদের ব্যাপারে সীমা সীমাল করি না আমরা তাদের মর্যাদা ও নৈকট্য সম্পর্কে বিশ্বাস রাখি আমরা রাসুল সাল আলী আসাল্লাম এর সম্মানিত স্ত্রীগণ ও মূল মিনীন্দেরকে ভালোবাসি তাদের সর্যাদায় ভূষিত করি রাজি আল্লাহ আনহুম না জামিয়া সতেরো নম্বর গুনাহের কারণে অথবা কুফর নয় এমন কোন গুনহকারী আহলে কিবলাকে আমরা কাফের বলি না তাকে তাকফির করি না কিন্তু সে যদি উক্ত গুনাহকে হালাল স্বীকৃতি দিয়ে করে তবে ভিন্ন কথা কোনো ব্যক্তি জরুরিয়াতে দিনের কোন একটি কর করলো। করল অথবা উম্মার ইজমায় বর্ণিত কোনো হারামকে হালাল করল কিংবা কোনো হালালকে হারাম করল অথবা আল্লাহ বা তার রাসুলকে গালি দিল রুশ পরিধান করলো কিংবা কোরআনের অসম্মান করার মতো এমন কোনো কাজ করলো যেই কাজ কেবল কুফুরিকেই প্রমাণিত করে তবে এক্ষেত্রে আমরা আহলুস নির্ধারিত পন্থা অনুযায়ী যার মাঝে কুফরির শর্ত পাওয়া গেছে এবং কাফের হওয়ার প্রতিবন্ধকতা শেষ হয়ে গেছে তাকে আমরা কাফির সাব্যস্ত করি এবং তাকফির করি আমরা সেই পন্থারই অনুসরণ করি যেই পন্থা উম্মাল সালিহিনের সত্যায়ন ও কার্যকরণ থেকে প্রমাণিত ১৮ নম্বর আমরা উলিয়ায় কেরামের কারামতে বিশ্বাস করি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 আমরা বিশ্বাস করি মুসলিমদের মধ্যকার নেককার ও বৎকার নেতৃত্বশীল ও সাধারণ ব্যক্তির পিছনে নামাজ শুদ্ধ তাদের মধ্যকার কেউ মৃত্যুবরণ করলে আমরা তার জানা যায় শরীর হই তাদের দ্বারা জবাইকৃত জন্তুর গোষ্ঠ বক্ষণ করি আমরা বিশ্বাস করি যে মানসাল্লা সালাহত ও তাকবিলা আকালা দাবি হাতানা ফাজ মুসলিম যে আমাদের নামাজ পড়ল যে আমাদের কেবলার অনুসরণ করল যে আমাদের জবাইকৃত জন্তুর গোষ্ঠ খেল সে মুসলিম কোন মুসলিমকে আমরা ততক্ষণ পর্যন্ত কুফুর লিপ্ত বলি না যতক্ষণ না তার থেকে কুফোর নিফাক সিরকের কোন আলামত প্রকাশ পায় আর মুসলিমদের গোপন অবস্থাকে আমরা আল্লাহর প্রতি আল্লাহ করি আমরা বেদাতে অপছন্দ করি তাদের বেদাত ও গোমরাহী থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করি বাইশ নম্বর আমরা বিশ্বাস করি কবরে যেমনি আজাব রয়েছে তেমনি রয়েছে নেয়ামত কেয়ামতের দিন সকল মানুষকে হিসেবের জন্য পুনরুত্থিত করা হবে ব্যক্তি তার ইমান ও আমলের পরিমাপ অনুসারে দ্রুততার সাথে অতিক্রম করবে আমরা হাউজে কাউসারের প্রতি ইমান এনেছি ইমান এনেছি সাফাহাতের উপরে আমরা বিশ্বাস করি জান্নাত সত্য জাহান্নাম সত্য অস্তিত্বে রয়েছে এবং কখনো এ দুটি ধ্বংস হবে না আমরা বিশ্বাস করি ক্যামতের দিনের সমস্যা করেছেন কোরআন আল্লাহর কালাম কোরআন মাকলুক নয় কোরআন মহান আল্লাহ থেকে প্রকাশিত এবং তার কাছে প্রত্যাবর্তন করবে এই কোরআন তিনি জিব্রিল আমিনের মাধ্যমে শিও বান্দাউরাসুল মোহাম্মদ সাল্ল্লাহ আলী সাল্লামের উপরে নাজিল করেছেন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 কোন উঁচু নিদর্শন স্থাপন করা কবরকে জিয়া বানানো নিষিদ্ধ করি কেমত অবধি জিহাদ চলতে থাকবে কোন ন্যায়পরায়ণের ন্যায়পরায়ণতা কোনো জালিমের জুলুম জিহাদকে বন্ধ করতে পারবে না নেতৃত্বশীল বা সাধারণ মুসলিম উভয়কে সাথে নিয়েই জিহাদ চালিয়ে যেতে হবে চাই তাদের মদ্য হতে কতিপয় বৎকারী হোক না কেন আমি জিহাদ ফর্জকে ফায়া যখন প্রয়োজনীয় সংখ্যক লোক তা আদায় করেন বাকিদের উপর থেকে গুণাহ রহিত হয়ে যায় আর বিশেষ তিনটি অবস্থায় জিহাদ ফর্জ আইন হয়ে যায় এক যখন শত্রুবাহিনী বা মুসলিম বাহিনী পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে একত্রিত হয় তখন জিহাদ ফর্জ আইন হয়ে যায় এবং জিহাদ ত্যাগ করা হারাম হয়ে যায় দুই আল্লাহর আইন দ্বারা শাসন ও বিচার করেন মুসলিমদের সাথে ওয়ালা বা বন্ধুত্ব বজায় রাখেন এবং কাফিরদের বিরুদ্ধে শত্রুতা করেন এমন আমির যখন জিহাদের জন্য বের হতে বলেন তখন আল্লাহর রাস্তায় জিহাদে ঝাঁপিয়ে পড়া ফরজ হয়ে যায় তিন যখন শত্রুরা মুসলিমদের কোন ভূখণ্ডে আক্রমণ করে অথবা যখন শত্রুরা মুসলিমদের দিন জান মাল সম্মানের উপর হুমকি হয়ে দাঁড়ায় তখন জিহাদ ফর্জে হয়ে যায় আর বর্তমান সময়ে জিহাদ ফর্জে আইন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 কেউ যদি কাফির মুরতাদ ও মুনাফিকদের বন্ধু হিসেবে গ্রহণ করে তবে সে তাদেরই একজন বলে পরিগণিত হবে আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদের বিবেচিত হবে আমরা বিশ্বাস করি মুসলিমদের বিরুদ্ধে কাফিরদের সাহায্য করা কুফুরি যে ব্যক্তি মুসরিকদের জোর জবরদস্তির শিকার হওয়া বা কোন জরুরত থাকা ব্যতীতই মুসিকদের মাঝে বসবাস করবে সে গুণাহার রসুল সাল আলি সাল্লাম তার থেকে দায় মুক্ত ছাব্বিশ নম্বর আমরা বিশ্বাস করি তহীদুল্লাহকে মিয়া তহিদ একটি মৌলিক ভিত্তি এটি তাহিদুলা ও অন্যতম একটি অংশ যে কেউ আল্লাহর বিধানের পরিবর্তে কোনো বিধান প্রণয়ন করল সে কুফরি করল সে মুরতাদ হয়ে গেল সে মিল্লাত ইসলাম থেকে বেরিয়ে গেল যে বিচারকগণ সব ক্ষেত্রেই আল্লাহর নাজিলকৃত বিধানের বিপরীত বিচার করে তারা কাফের জালেম ও ফাসেক যেমনি আল্লাহ তাদের ব্যাপারে পবিত্র আনে উল্লেখ করেছেন তারা মোর্ত যদিও তারা দাবি করে যে তারা মুসলিম কারণ তারা আল্লাহর শরীয়তকে বাদ দিয়ে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 যারা এমনই দুর্বল যে কোন কৌশল তারা অবলম্বন করতে পারে না যারা সাহায্য করার মত কোন দিনের কল্যাণ কামনা করে তখন তারা অপারগতার কারণে জিহাদে অংশগ্রহণ করতে না পারলেও তাদের গুণা হবে না কিন্তু সক্ষম ও সামর্থবান মুসলিমগণ সবাই নিজের ব্যাপারে সর্বাধিক জ্ঞাত ২৮ নম্বর আমরা বিশ্বাস করি কিতাবুল্লাহ আমরা আল্লাহকে প্রভু হিসেবে ইসলাম দিন হিসেবে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 এবং মৃত্যুবরণ করার তফফিক দান করুন আহ মিন ও আখিরতা আহ্বানা রবহমিন